पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना जानते हम देखियत बृहस्पतिवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश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 আসসালামু আলাইকুম আরহামীন দূরের এবং কাছে গণিত অসংখ্য দর্শক ভাই মন্দিরকে প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আলোচনা কোরআনের আয়োজন आसन कुरान पढ़ी कुरान बुझी कुरान दिए जीवन गढ़ी कुरान दिए जीवन गड़ारेिक आल्ला कबुल करें और कुरान् बरकते कुर रहमते कुरआनर कारण अल्लाह तला जान पृथ्वी सुखे शांति भलो भावे रखें आल्लाता मध्य रखें और दुनिया जीवन जेद शेष हो जाए এই কোরআনের কারণে আল্লাহ যেন আমাদের সাকারাতুল মাওয়দকে সহজ করে দেন আল্লাহ যেন কবরে কোরআনকে আমাদের সাথী বানিয়ে দেন আর আল্লাহ যেন। সুবাহের কারণে আমাদেরকে আলামিন। আমরা সুরাত উন্নস আলোচনা করছি ভাস নম্বর থার্টি ওয়ান একত্রিশ নম্বর আয়াতে আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করছি আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ রবাহ আলামিন আমাদের উপরে রহম করেছেন করম করেছেন আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন বড় বড় গুণাগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি ছোটো ছোটো গুণাগুলোকে আল্লাহ রবুল্লাহ আলমিন এমনি মাফ করে দিবেন। আমরা যে কোনো কাজ পৃথিবীতে করি না কেন একটা কোড অফ কন্ডাক্ট থাকে কি করা যাবে আর কি করা যাবে না এটা লেখা থাকে ঠিক আল্লা সুফান হাত আলা আমাদেরকে ডুজ এবং ডোন্টস আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে দিচ্ছেন মনে করেন ইমানের ব্যাপারে আমরা কি করব। ইসলামের ব্যাপারে আমরা কি করব ইসলামের বুনিয়াদ কয়টা ইসলামের স্তম্ভ কয়টা এ সম্পর্কে রসোল্লা সাল্লাহ সাল্লাম এগুলো হলো আমাদের ডুজ যেগুলো আমরা করব আমরা পারফর্ম করব আমরা এগুলো করতে থাকবো সেগুলোর যেমন আল্লাহ পক্ষ থেকে নবী সাল্লাহ আলহিহাসাল্লাম লিস্ট দিয়েছেন আল্লাহ রব্লা আলমিন কোরআনে লিস্ট দিয়েছেন ইকুয়াল্লি সিমিলারলি রসুল্লাহ সাল আলয়সাল্লাম যেমন বলেছেন এই সাতটা জিনিস থেকে বিরত থাকো অমুকটা থেকে বিরত থাকো ঠিক আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এরকম বলে দিয়েছেন ওবুদুল্লাহ ওলা তুশ্রী কবি হি সাই এরকম আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এগুলো বলে দিয়েছেন আর মূলত হল কোরআনটা হলো আমরা কি করতে হবে আর কি করা যাবে না সেটা হলো হোল কোরআন এর ফাঁকে ফাকে আল্লাহ রবাহ আলমিন এক্সাম্পল দিয়েছেন আল্লাহ তালা হয়তো মিসাল দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে বিভিন্ন ধরনের মিসালের মাধ্যমে ঘটনার মাধ্যমে আমাদেরকে শিখাইছেন কিন্তু মূল টার্গেট তো হলো কোরআনের আমরা পৃথিবীতে কি করব এবং কি করব না কি করলে আমাদের জান্নাত আর কি করলে আমাদের জান্নাত হবে না আমাদের জাহান্নামে যেতে হবে এইটাই হলো মূলত এই জন্য অনেক ওলামাইকরাম এ কথা বলে থাকেন অনেক মুফাসরিন এখরাম এই কথা বলে থাকেন যে আল কোরআনমের বিষয়বস্তু যেটা সাবজেক্ট ম্যাটার থাকে যে কোনো জিনিসের আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অব দ্য কোরআন কোরআনের বিষয়বস্তুটা কি বিষয়ে কি ব্যাপারে কোরআনের মধ্যে আলোচনা করা হয়েছে বিভিন্ন জন হয়তো বিভিন্ন জবাব দিবেন ও কোরআনে কি আল্লাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে ঠিক নবী রসুল ফেরস্তা আখেরাত কিন্তু আপনি যদি এই কথা বলেন যে না কোরআনের সাবজেক্ট ম্যাটার হলো মানুষ ইনসান তাহলে আল্লাহ রবুল আলমিন के मानुष कित की चिनुषर कीसे भलो कीसे मंद कि की मानुष मनुष्यत्व एकदम उच्च शिखर समस्म होते हैं कि कर मानुषन हो जाए यह सब विषय कल्लाह रबुल आलमीन कुरआनर मध्य दिए कुरआन मानुषर जन एस हाँ मानुषर संगे अपनी जिन केड करते कुरान सबेक्ट मैटर हलो इंसान ए जिन যেহেতু আল্লাহ সব হাত তাল এই কোরআনকে নাজিল করেছেন ইনসানের জন্য এই কোরআনকে নাজিল করেছেন জিনদের জন্য এজন্য জন্য কোরআনের সাবজেক্ট ম্যাটার হলো ম্যাটার অফ ডিসকাশন হলো বিষয়বস্তু হলো মানুষ এবং জিন কিসে মানুষের ভালো কিসে মানুষের মন্দ কি করলে পরে মানুষকে আল্লাহ রবুল্লাহ আলমিন ভালোবাসবেন কি করলে পরে আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষের উপরে অখুশি হবেন সেই সম্পর্কে মূলত কোরআনুল করিমের ডিসকাশন আল্লাহ রবুল্লাহ আলমিন করেছেন এবং কোরআনটা আপনার জন্য দিয়েছেন কোরআনটা আমার জন্য দিয়েছেন এজন্য আমাদের লাইফের উদ্দেশ্য যেখানে আল্লাহ রাবুল আলমিন উল্লেখ করেছেন সেখানে মানুষ এবং জিন দুইজনের কথায় আল্লাহ কিন্তু উল্লেখ করেছেন আর সেখানে আল্লাহ তী বলেছেন কি বলেছেন? আমি মানুষকে এবং জিনকে আমার এবাদত ব্যতীত অন্য কোন কারণে সৃষ্টি করি নাই দ্যি রিজন শুধুমাত্র ইবাদত করার জন্য আল্লাহ সুভান হুয়া আল বন্দেগি করার জন্য আল্লাহ সুহান হুয়া আল্লার ইবাদতি করার জন্য এই মূলত আল্লাহ সুহান হুয়া তালা মানুষ এবং জিনকে তৈরি করেছেন जेहुज़ एबादी को मध्य पड़े नाशियात मध्य पड़े आल्ला से सम्पर्क आल्ला सवधान कर गत दु एपिसोड आलोचना कर लिस्ट अपना खेद मत पेश कर आज कर दिए एक त्रिश नम्बर आयतर इंशा आल्ला समापन टनते आलोचनार आलोचना तो दीर्घ कुर आलोचना करते करते कारण कुरआन हलो अपन बिंदुर मध्य सिंधु लुकिया आज आनी आलोचना करते ही थकते व्याख्या करते ही थे क्योंकि आल्ला कथा शेष होना आल्ला कुरआनर कथा शेष होना आल्ला प्रशंसा करा शेष होना পুল্ল কানল বহি কালিম ফদ কালিমি মদ দুরা কাহাবাহ বলেছেন কালিমা তি রি পৃথিবীতে যত সাগর আছে পৃথিবীতে যত ওষন আছে নদী আছে যত পানি পৃথিবীতে আছে পৃথিবীতে দেখেন পানির পরিমাণই তো বেশি পুরো ওঠ যত আছে সব ওঠার গুলো যদি কালি হয়ে যায় ইংক হয়ে যায় কিসের জন্য আল্লাহর কালিমা লেখার জন্য এগুলো সব কালি হয়ে গেল আর একা কলমের কথা বলা হয়েছে সাজারাতম আকলাম যত গাছ আছে এগুলো যদি কলম হয়ে যায় আর যত পানি আছে এগুলো যদি কালি হয়ে যায় লিখে মহিমা সবগুলো কলম ভেঙ্গে বিকল হয়ে যাবে সব পানি যেটা কালি হয়ে গেছিল সব পানি শেষ হয়ে যাবে আর আমার রব আল্লাহ কীর্তন শেষ হওয়ার আগে পানি শেষ হয়ে যাবে কালি শেষ হয়ে যাবে আর কি যদি আরো ওই পরিমাণ পানি যদি আবার নিয়ে আসা হয় যত পানি আসে সব শেষ করে ফেলা হলো আরো ওই পরিমাণ পানি যদি নিয়ে আসা হয় তাহলেও আল্লাহ রাবুল আলমিনের গুণ করা শেষ হবে না আল্লাহর আয়াতের তাফির করা শেষ হবে না আল্লাহর কোরআনের ব্যাখ্যা করা শেষ হবে না এই যখনই আমরা কোরআন নিয়ে কথা বলি এটা মনে হবে যেন আমরা কোনো বিশাল সাগরের পারে। আমরা কেবল হয়তো একটু নুড়ি বালি নিয়ে সামান্য একটু খেললাম ছেলেমেয়েরা যেমন খেলাধুলা করে অথবা মনে করেন একটা টুনটুনি পাখি যদি একটা মহান সাগর থেকে যদি তার ছোট্ট ঠোঁট দিয়ে যদি পানি উঠায় নেয় কতটুকুন পানি উঠাইতে পারবে বলে আপনি মনে করেন সাগরের তুলনা ওই পানিটুক এটা তো আপনার আঙ্গুলের মাথায়ও ভিসবে না বিশ্বনাথ সাগরে কত পানি সেখান থেকে যদি টুনটুনি পাখি তার ঠোঁট দিয়ে একটু পানি উঠায় না কতটুকুন পানি উঠবে ঠিক আল্লাহ আমরা যা কথা বলি লেখেন আর কবিরাজা কবিতা লেখেন বলেন আর যত বক্তরা বক্তৃতা করেন যত আলোচনা হয়। এটা থেকে সামান্য একটু পানি ছোট দিয়ে উঠায় নেওয়া একে একে লিখে যাই মহিমা তোমার কলম হবে বিকল কালই হবে শেষ কিন্তু কি হবে না আমরা আল্লাহ সুতরাং কে আল্লাহর প্রশংসাকে আমরা শেষ করতে পারব না সুফান আল্লাহ আমার ভাইরা আমার বোনেরা আমরা জন্য কি করব আসুন আমরা যে একত্রিশ নম্বর আয়া সুরাত আলোচনা করছি সেদিকে মনোযোগ দেয় এবং দেখি এখান থেকে আমরা কি হেদায়ত নিতে পারি ইত্যি বু কাবা তু নীমা ইন তজতনীবু যদি তোমরা বিরত থাকো কাবা এরা কবিরা গুনা কোন কবিরা গুনা যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে তাহলে আমি তোমাদের সগিরা গুণাগুলোকে মাফ করে দিবা আর তোমাদেরকে সম্মানজনক জায়গায় আমি প্রবেশ করাবো জান্নাতে। আমার ভাইয়েরা আমার বোনেরা টেলিভিশনের পর্দার সামনে আপনারা থাকবেন আমাদের সময় হলো khani konen biroti niar inshallah i will be back soon after the break stay in front of television screen assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ilmi poribesh কুসংস্কার কিভাবে আমাদের আফিদার মধ্যে ঢুকেছে সর্ব ধরনের রীতি আমার দুই পায়ের নিচে কাজী মোহাম্মদ ইব্রাহিম আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বীর অনুষ্ঠান জালসায় ও प्रति शुक्रवार रे नुन सम्प्रचार सकाल आठ टेस टी बांगल् অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুল বিন আবাস মুজ্ফার বিনসিমুজাল ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর छोट बड़ पकल्याण देख পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় পাপ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 शाहिद्ला खान मदनी, हाफिज जमन बिन मुझवर बिन मदन डर हाफिजी जहांगीराम दायित পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের কোরআন এ কোরআন কেন্দ্রিক আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের শরিক তাদেরকে অনেক অনেক শুক্রিয়া বিরতির পরেও যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম আমরা আয়াত করেছিলাম আল্লাহ বলেছেন কবিরা গুণা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে যেই কবিরা গুনা থেকে তোমাদেরকে ফিরে থাকতে বলা হয়েছে এই কবিরা গুনা থেকে যদি তোমরা ফিরে থাকো আমি আল্লাহ তোমাদের ছোটো ছোটো গুনাগুলোকে এমনি মাফ করে দিবিল আর তোমাদেরকে আমি প্রবেশ করাবো সম্মানজনক প্রবেশ সম্মানের জায়গা হলো জান্নাত জান্নাতে আল্লাহ রব্বুল্লা আলমিন প্রবেশ করাবেন আর কি দুনিয়াতেও আল্লাহ সুভায়না হওয়া তালা তাদেরকে ইজ্জত দিবেন যারা গুণা থেকে ফিরে থাকে তাদের সাথে সবসময় আল্লাহর রহমত থাকে সেজন্য গোনা থেকে ফিরে থাকাটা বড়ো একটা কাজ এটা বড় একটা বিষয় আপনাদের সবার মনে আছে ইমাম শাহি রহমতুল্লাহে আলহিহে ইমাম শাহফি ওনার জীবনে সময় এমন হলো তিনি অনেক জিনিসকে মুখস্থ করতেন কিন্তু উনি ভুলে যেতেন তিনি তার উস্তাহ ওয়াকি রহমতুল্লাহ আলাইহে গিয়ে বললেন উস্তাহ আমি তো অনেক কিছু পড়ি কিন্তু ভুলে যাই আমি কি করব। তখন একটা কবিতার মধ্যে ইমাম শাহি রহমতুল্লাহ আলহে তো শায়েরও ছিলেন কবিতাও লিখতে পারতেন আচ্ছা ভেরি ভেরি হাই স্ট্যান্ডার্ড কবিতা তিনি লিখতেন তিনি বলেন এইভাবে আমি আমার উস্তাজ ওয়াকি ওনাকে গিয়ে বললাম উস্তাজ আমি তো যা পড়ি আমি ভুলে যাই আমি কি করলে আমার মনে করলেন। আমি যেন গোনা করা ছেড়ে দেই গোনার কাজ যেন ছেড়ে দেই। কেন অসুবিধা যেটা নলেজ যেটা এলেম হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর আর অপরাধীকে আল্লাহর নূর দেওয়া হয় না আমরা অনেকেই ভুলে যাই যে আমরা কেন মনে রাখতে পারি না কেন আমাদের ব্রেন কাজ করে না এর একটা মেইন কারণ হলো আমরা গুনার সঙ্গে জড়িত জেদ্দার কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির যে সমস্ত স্টুডেন্টরা আপনার স্কুল অফ মেডিসিনে যারা পড়ে ডাক্তারি যারা পড়ে এই বিভিন্ন ও দেশে ইউনিভার্সিটি আন্ডারে ডাক্তারি থাকে যে সমস্ত কোরআন তেলাওয়াত দিয়ে তাদের দিন শুরু করে ওই সমস্ত স্টুডেন্টদের ব্রেন বেটার ফাংশন করে যারা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে না একই স্টুডেন্ট দেখা গিয়েছে যে এক মাস दैनिक से कुरान तेलावार दिए दिन के शुरू कर लो मैसे परफरमेंस पर मैसे देखा गल कुर तेलावार दिए शुरू करना तक परफरमेंस लेस देखें कुरान तेलावारे जी गाँव फिर भलो कहर मध्य थे अपन ब्रेन उ परफर्मिंग बेटार আল্লাহ রবুল্লাহ আলামিন আপনার ব্রেনের জাকাওয়াত বাড়িয়ে দিবেন আপনার স্মরণ শক্তিকে বাড়িয়ে দিবেন আপনার মেমোরিকে ইনক্রিজ করে দিবেন যদি আমরা কবিরা গুণা করাকে ছেড়ে দিতে পারি গুনার কাছকে ছেড়ে দিতে পারি তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের জেহেন কো বাড়িয়ে দিবেন আমাদের স্মরণশক্তির মধ্যে আমাদের উন্নতি দান করবেন এবং আমাদেরকে পারফরমেন্স আল্লাহর রবুল্লাহ আলমিন বাড়িয়ে দিবেন যেমনভাবে ইমাম শাহি রহমতুল্লাহ আলহে কেউ্তমাম ওয়াকি রহমতুল্লাহ আলহে অ্যাডভাইস করেছিলেন আমার ভাইরা আমার বোনেরা আমাদের এই পর্যায়ে আমরা আলোচনা করব যে যে সমস্ত মানুষরা কবিরা গুনাহা করে তাদের ব্যাপারে আমরা এর আগে বলেছিলাম যে এই ব্যাপারে তিনটা মতামত আছে তারা কি মুসলমান থাকে কি থাকে না অথবা তারা কি চিরজীবনের জন্য জাহান নামি হয়ে যাবে কিনা না তিনটা মতামত আমরা আপনাদেরকে বলেছিলাম আহলসন্নতল জামা আমাদের মতামত হলো মানুষ কবিরা গুনার করার পরে ইসলামের মধ্যে থাকে কিন্তু তার ইমানটা দুর্বল হয়ে যায় আর সেজন্য আল্লাহ রবাহ আলমিন তাকে যদি তওবা না করে জাহান্নামে শাস্তি দিবেন। তবে অনেক শাস্তির এক পর্যায় শেষে গিয়ে শাস্তি শেষ হয়ে গেলে সেখান থেকে না পাবে এবং একদিন না একদিন জান্নাতে যাবে খাওয়ারেজদের মতামত হলো যে না সে মুসলিমই থাকে না ইসলাম থেকে বের হয়ে যায় কবিরা গুণা করলে এবং কোনোদিন সে জান্নাতে যেতে পারবে না সারা জীবন তাকে জাহান নামে থাকতে হবে মোতাজিলাদের মতামত হল যে না জান্নাত এবং জাহান নামের মাঝামাঝি সে থাকবে আরাফে থাকবে কেন থাকবে কারণ তার জন্য একটা পজিশন হয়ে যায় যেটাকে তারা বলে মঞ্জিলা তুম্বাইন আল মঞ্জিলা তাইন মুসলিম এবং কাফের দুইটার মাঝামাঝি হয়ে যায় সে যেহেতু আগে সে লাই লাহিল্লা বলেছিল এই জন্য মুসলিমের একটু গন্ধ পাওয়া যাবে আর কবিরা গুণা করেছে এজন্য এখানে কাফের গন্ধ পাওয়া যাবে ইনবিটুইন হয়ে যাবে আহলে সোনাতের মতামত মোর অ্যাকসেপ্টেবল আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দ্বিতীয় আরেকটা মাস আমরা এখানে আলোচনা করব। এগুলো আমরা সাধারণত অনেক সময় বিভিন্ন আলোচনার মধ্যে শুনে থাকি অথবা আমাদের মনেও অনেক সময় প্রশ্ন জাগে কিন্তু আমরা উত্তর পাই না একজন যদি অপরাধ করে अपराध करार पर दुनियाार आदालते कबीरा गुनाटार विचार हलो विचार हो जाह रबुल आलमीन की ताके आरो विचार करा खेरा आदालत तो एक ना अदालत तो एक हलो दुनिया आदालत ये आदालत अने समय फेयर होते आनफेयर होते समय अपनी पैसा करी दिए विचार एखे चेज कर फिलते पर आनी है तोनर व्यारिस्टर भलो छो उकल भलो छ হয়তো আপনার হক না তারপরে আপনি কেসে জিতে যেতে পারেন এই পৃথিবীর বিচারে এমন হতে পারে রাজনৈতিক চাপে পড়ে বিচারকরা কোনো সিদ্ধান্ত দিতে পারে অথবা বিচারকদের চাকরি যার হাতে তার অঙ্গুলি হেলানিতে বিচার পরিবর্তন হতে পারে গভর্নমেন্ট কি চায় এটা হয়তো বিচারের এজলাসে বসে এটাকে হয়তো লিগালাইজ করা হতে পারে এই পৃথিবীতে বহু কিছু হয় রে আমার ভাইরা আমার বোনেরা আপনারা হয়তো আমার চেয়ে আরও ভালো জানবেন ভালো বুঝবেন দেখবেন এমন এমন বিচারও এই বর্তমান দুনিয়ার কোর্টে হয় যে একেবারে একজন ইনোসেন্ট মানুষ একজন নিরপরাধী মানুষ এই নিরাপরাধী মানুষের হয়তো আপনার এমন কি ফাঁসিও হয়ে যেতে পারে এমন বিষয়ে ফাঁসি দেওয়া হয় যে বিষয়ের সঙ্গে তার কোনো দিন সম্পর্ক নাই তার জানাও নাই সে শোনেও নাই কিছুই না এরকম হয়ে যায় এজন্য এই যে আদালত এই আদালতে যদি বিচার হয় তাহলে এই বিচারের পরে আবার আল্লাহ রাবুল্লাহ আলমিন আবার আখেরাতের আদালতে বিচার করবেন কি না সেটা মানুষের মনে একটা প্রশ্ন আসতেই পারে এ ব্যাপারে ওলামা ইকরাম কোনো বিষয়কে তারা ছেড়ে দেন নাই কোনো বিষয়কে তারা দূরে রাখেন নাই সব ব্যাপারেই কিন্তু তারা কথা বলেছেন এবং এ কথা বলার কারণে আমরা ইন্ডিকেশন আলহামদুলিল্লাহ পেয়েছি ওলামা ইকরামের মতামত হলো প্রথম কথা হলো যে এটা আল্লাহ রব আলমিনের মাসিয়াতের উপরে আল্লাহরবুল আলমিনের ইচ্ছার উপরে আমাদেরকে এটা ছেড়ে দিতে হবে তার অর্থ হলো এরকম যদি আল্লাহ সুফহান হুয়া তালা চান তাহলে বিচার করবেন আল্লাহ না চাইলে না করবেন কারো কারো মতামত হল দুনিয়ার আদালতে যদি বিচার হয়ে যেয়ে থাকে এবং এটা যদি ফেয়ার বিচার হয় এবং ওই ব্যক্তি নিশ্চয়ই বিচারের কারণে তবহ যদি করে থাকে তাহলে আল্লাহ সুফহানা হুয়া তাহ আলা কেয়ামতের ময়দানে আর এর জন্য শাস্তি দিবেন না আর अनेकर मत मत हलो तबा ना थके दुनिया खाली दुनिया आदालतर विचार होता है आल्लर पार्ट जेहतु रही गल्ला शास्ती दीबें और अनेक मतमत हलो तबा करूक अथबा ना करूक स्टील तरह विचार है और तौबा हो गए मूलत आल्ला पक्ष के विचार हार कथा ना तोारि हलो ये जे जेटा आसने मोरलजिकाल मन है दुनिया आदालते विचार हम एट तर एक দুনিয়ার যে বিষয় সেটা এখানে শোর্ট আউট করা হলো কিন্তু দুনিয়াতে যে বিষয়গুলোর ফয়সালা হয় না দুনিয়াতে যার কোনো অনেক আনসার পাওয়া যায় না এর বিচারটা আল্লাহ আখেরাতের আদালতে করবেন সাথে সাথে এটাও ঠিক যদি কবিরার পরে যদি কোনো বান্দা বান্দি তওবা করে ফেলে তওবা করে ফেলে তো আত্মা এজম বেকামো যেই তওবা করে সে এরকম গুণাহীন হয়ে যায় যেমন তার গুণা না নির্গুনা হয়ে যায় তাহলে এটার বিচার আর হয়তো আল্লাহ সুভায়ান হুয়া তালা কেয়া মতো করবেন না সব থেকে আপনার মোস্ট লজিক্যাল কথা হলো এটা আল্লাহর মাসিয়াতের উপরে আল্লাহর ইচ্ছার উপরে আল্লাহ সু ভান হুয়াত আলা যেভাবে চাইবেন আল্লাহ চাওয়ার উপরে এটাকে ছেড়ে দেওয়াই ভালো এটা আল্লাহ রাবুল আলমিন ভালো জানেন আল্লাহ আলাম। আল্লাহ যদি চান তাইলে বিচার করবেন আর আল্লাহ যদি মনে করেন যে না এটা বিচারটা দুনিয়াতে হয়ে গেছে এবং সে তবা করেছে এই ব্যাপারে আর কোন কিছু করার প্রয়োজন নেই তাহলে দ্য ফাইন এজ ওয়েল আমার ভাইরা আমার বোনেরা তাহলে আবার আপনাদের খেদমতে আরোস করি দেখেন আমরা কিন্তু বিভিন্ন ধরনের কবিরা গুনার সঙ্গে অনেকে জড়িত আমরা প্রত্যেকেই নিজের জীবনকে পরিবর্তন করি প্রত্যেকেই আমরা এটা ভালো করে বুঝি যে আমার জীবনে কবিরা গুনার সঙ্গে জড়িত থাকা আমার জন্য ক্ষতিকর এই ক্ষতিকর ধ্বংসকারী যেগুলো জাহান্নামে আমাদেরকে নিয়ে যাবে এরকম মারাত্মক বিষয়গুলো থেকে আমরা ফিরে থাকি আল্লাহ সুহান্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন আর আল্লাহ যেন এই কোরআনের আলোচনার মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করে দেন আপনারা আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক শুক্রিয়া আসসালাম আলাইকুম রাহমতুল্লা oh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 এই যুগে ইসলামের বানি প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো শর্ট কোড